তুমি তোমার রসুলের সাথে যে ওয়াদা গুলো করেছো আমাদের ব্যাপারে সেই ওয়াদা গুলো তুমি আমাদেরকে দান করিও আর দিন তুমি আমাদেরকে অপমানিত করিও না তুমি তো কোনো না হুম রব আিলা উদি রা আিলি নিন বাদ এই আয়াত মধ্যে আল মহিলা সাহাবিদের একটি প্রশ্নের জবাব দিয়েছেন মহিলা সাহাবিরা নামাজ গ্যাপ যায় ওই ফজিলত থেকে আমরা বঞ্চিত তারপরে আমরা অনেক আমলের ক্ষেত্রে দেখি যে আমরা পুরুষের অর্ধেক যেমন আমাদের দুইজন সাক্ষী সমান পুরুষের একজন সাক্ষী এরকম আরো কিছু কিছু ব্যাপার আছে তাহলে কি আমরা আমলের ক্ষেত্রে পুরুষদের থেকে পিছিয়ে যাচ্ছি জান্নাত পাওয়ার ক্ষেত্রে পুরুষদের থেকে পিছনে। আল্লাপ জবাব দিলেন না নারী যদি আমল করে তাকে আল্লাপ যে সকল আমল করার জন্য বলছেন সে আমলগুলো গুলো যদি সে করে তাহলে সে কোন অবস্থায় পুরুষদের থেকে পিছিয়ে থাকবে না এই কথাটা আল্লাহাক বলতে গিয়ে বলছেন উনসা। মানে কেউ আমল করলে সে পুরুষ নাকি নারী এটা আল্লাহ কাছে বিবেচন আল্লাপাকবেচন আমেল আমলকারী পুরুষ হোক আর নারী হোক আল্লাপাক স্বভাব সমান দেন মানে একজন পুরুষ নামাজ পড়লে যে স্বভাব পাবেন নারীও চলাত আদায় করলে একই সমপরিমাণ পরিমাণ স্বভাব এখানে নারী অর্ধেক পাবেন না বা অন্যান্য যত আমল আছে এই সকল আমলের ক্ষেত্রেও নারী অর্ধেক পাবে। বরং নারীর প্রতি আল্লাহর বিরাট অনুগ্রহ যে ওই এক মাসে যে সলা যাবে বেতন। পুরুষের ওই কদিন ডিউটি করতে হবে নারী ডিউটি না করিও আল্লাহ সোহানো তালা তাকে উজরত দিয়ে দিবেন ওইটাও কমতে দিবেন না এই জন্য আল্লাপাক বলতে তাদের কথাগুলো শুনেছেন তাদের তাকে সাড়া দিয়েছেন পুরুষ হোক আর মহিলা হোক পুরুষ নাকি মহিলা এটি আমার কাছে মূল বিষয় নয় বা হুকুম আল্লাহ ভাক বলেন এই পুরুষ আর নারীরা তো একজন পরিপূরক মানে পুরুষ আর নারী আল্লাহর কাছে আলাদা না কারণ এটা হলো আল্লাহাক একটা মানুষ তৈরি করছেন বাসার তো বাসার কে আল্লাপাক মাঝখান দিয়ে কাটে দুই ভাগ করে দিচ্ছেন বাসারের বাসার হলো নারী আর পুরুষ মিলে একটা বাসার একটা বাসার কে আল্লাপাক মাঝখান দিয়ে কেটে এটা দুই ভাগ করে দিচ্ছেন অর্ধেক অর্ধেক তাহলে পুরুষ বাদ বাদ পুরুষ নারীর অংশ নারী পুরুষের অংশ এই জন্য দুই অংশ ছাড়া মানব জাতি সম্পূর্ণ অসব এই দুই অংশ যদি একত্রিত না হয় তাহলে বোঝা যাবে যে অসম্পূর্ণ এই জন্যই নব বিশাল বলছেন যে যে ব্যক্তি বিবাহ করলো অর্ধেক পূরণ হলো। আর অর্ধেক তাকোয়া দিয়ে পূর্ণ হবে তাহলে বোঝা গেল তাকোয়া এবং নাকাহ দুইটা একসাথে একটা আর একটার সাথে সম্পর্ক মানে এটা যতদিন হয় নাই ততদিন সে অর্ধেক আর এটা যখন হয়েছে তখন সে পরিপূর্ণ পরিপূর্ণ একটা মানুষ তো এজন্য জন্য আল্লাহবাক বলছেন বা ধুক মেম বা তোমরা তো একজন আর জনের পরিপূরক